আপনার বোনেরা মাসাল্লাহ এত উদার যে তাদের সম্পত্তির ভাগ লাগবে না বলেছে তো আপনিও একটু উদার হয়ে যান আর উদার হয়ে আপনার বোনদেরকে বলেন যে আমার সম্পত্তি লাগবে না আমাদের গুলো তোমরা নিয়ে না দেখি তো একটা হয় না আলহামদুলিল্লাহ আমরা তো খেটে খেতে পারবো আর বন তো খেটে খেতে পারবেন না বন তো তার সঙ্গে ধরো অনেক সময় অভাবে রয়েছে সুতরাং আমাদের ভাগ বলি বনধের দিয়ে দিয়ে এই এইরকম অফার করেন যেমন অফার আপনার বোনেরা করতে পেরেছে সেই অফারটা আপনারা করেন না আলহামদুলিল্লাহ তাহলে তো খুব ভালো এইরকম নজির যদি করে দিতে পারেন তো আমাকে একটু জানাবে না তাহলে আপনাদের যেন বিশেষভাবে দোয়া করব আল্লাহ যেন রুজিতে বলতেন না ঠিক কথা হচ্ছে যে আমাদের দেশের মেয়েরা বা বোনেরা তাদের ন্যায্য অধিকার সম্পর্কে সচেতন নয় তাদের অধিকারই বুঝে না যে আল্লাহ মায়ের ধন সম্পদে যেমন ছেলেদের অধিকার রয়েছে ভাইদের অধিকার রয়েছে তেমনি বন্দের অধিকার রয়েছে মেয়েদের অধিকার রয়েছে এই কথাগুলি আমাদের মেয়েরা জানেন না বরং সংস্কার কি জানেন भाई का जमी जैसे जार फा लज्जा तीन चाहिए जार फा भाई सामने माया बन बन भाई चाहते अनेक बस माय मे दिन ज्ञान नहीं আর তারপরে সমাজে কুপ্রথা রয়েছে যে বোনেরা সব ভাগ নিয়ে চলে গেল আমার আমা বলতেন বা আমার মামা হ্যাঁ আমার বলতেন যে জমি জায়গার ভাগটা নওয়ার ক্ষেত্রে আমাদের ঘরের কথা বলছি আল্লাহ আকবর বলতেন যে জমি জায়গার ভাগ নিয়ে চলে আসবো তো ভাইদের বাড়ি যাতায়াতের জন্য কিছু রেখে আসবো না छात्रीवन लिखा पढ़ा करोटेल खराब अवस्था हल होटे तो खे बिल दीखने आगे जमिर बिल दिए आसते हमले भाई मामारा अपना खावे खावे दुख जनक विषय दुख जनक विषय কারো হাতে ছাড়েনি রসুল হাতে ছেড়ে দেননি যে ভাগ করে আমি কোরআনে এইসব বলবো না কোরানেমে ভাগ করে দিয়েছে আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছে ছেলে সন্তানকে দুই মেয়ের সমান দেবে আপনি দুই ভাগ নেবেন আর আপনার এক বোন এক ভাগ নেবেন যদি আপনার দুই বোন থাকে তাহলে চার ভাগ করবেন দুই ভাগ আপনি দেবেন আর দুই বোন দুই ভাগ নেবেন তফিক দান করেন আর মেয়েদেরকে বোঝার তফিক দান করে এবং সঠিক ভাবে সুবিচার কয়েম করার তৌফিক দান করেন অধিকাংশ আমাদের লোকেরা বাপ মা নামে যাবে মেয়েদের হক মারার কারণে মোটেই না বলবেন যে তুমি জানছো না এটা আল্লাহ তোমাকে ভাগ করে দিয়েছেন সুতরাং এটা তোমার এটা আমাদের নয় জি আমাদের ভাবটা আমরা নিচ্ছে আল্লাহ দিয়েছেন তোমার ভাবটা তুমি নিচ্ছ আমাদের কিছুই নিচ্ছ না সুতরাং নিয়ে যাও সোজা